আল্লাহ তার সবাই তাঁর সাল্লাহ আলহ্লাম আর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যে বিষয়গুলোর ব্যাপারে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা দ্বিতীয় বিষয় হল এই জ্ঞান বা ইমের উপর আমল করা আর তৃতীয় বিষয় হলো মানুষের কাছে অর্জিত সেই জ্ঞান পৌঁছে দেয়া আর দ্যাত ইলাইহি অর্থাৎ পৌঁছে দেয়া জানিয়ে দেয়া কি পৌঁছে দিতে হবে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 আপনি এমন কোনো জায়গায় থাকতে পারেন না যেখানে মদ পরিবেশন করা হচ্ছে মদ খাওয়া হচ্ছে এমন টেবিলে বসে আপনি দাবি করতে পারেন না যে দাওয়ার জন্য আপনি এখানে বসে আছেন আপনি বলতে পারবেন না যে আল্লাহি আমি এদের দাওয়া দিচ্ছি এরকম একটা অভিযোগ একবার অমর ইবুল খতাব রাদি আল্লাহ তালা আনহুর কাছে এসেছিল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 কিন্তু জেনে রাখুন যে এরকম আচরণ করা কবিরাগুনা আজকালকার বিয়ের অনুষ্ঠানগুলোতে সব ধরনের গান বাজনা থাকে অশালীন পোশাকে নারী নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে নারীদের বেশভূষা এমন থাকে যা কি না গায়ের মাহরামদের দেখা সম্পূর্ণ নাজায়েজ। অথচ অনেকেই সেখানে অবস্থান করছেন আপাত দৃষ্টিতে বেশ ধার্মিক দিনদার কোন মুসলিম ভাইকে যদি জিজ্ঞেস করা হয় এখানে তিনি কি করছেন কেন এমন একটা জায়গাতে স্বেচ্ছায় অবস্থান করছেন উত্তর আসবে দাওয়ার খাতিরে এটা প্রায়শই দেখা যায় আমি বলছি না যে সবাই এরকম কাজ করে কিন্তু এটা প্রায়ই দেখা যায় যে বিয়ের ফিতনাময় পরিবেশে অবস্থানের জন্য তারা দাওয়ার অজুহাত দিচ্ছেন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 আপনার তা করা উচিত আর তা না হলে আপনার এরকম কোনো জায়গায় অবস্থান করা উচিত না যেখানে গুনা হচ্ছে যদিও আপনাকে সেখানে যাবার জন্য নিমন্ত্রণ করা হয়ে থাকে আমি এখানে আলাদা করে নিমন্ত্রণের ব্যাপারটা উল্লেখ করলাম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 উহুদের যুদ্ধে পরাজয়ের পরে তারা নিজেদেরকে এই পরাজয়ের কারণ সম্পর্কে প্রশ্ন করেছেন সুরা আলী ইমরানের একশো নাম্বার আয়াতে বলা হয়েছে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 আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন তারা মদিনায় পৌঁছানোর পূর্বেই, আং তাহলে কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে আবার আল্লাহ সব তালা বলেছেন ওমা রব্ব কাবিজ্লা আবিদ তোমার রব বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না তাই নিজেকে যাচাই করুন উপকরণের দ্বারা মুক্তি আসে না বরং শৈতানের তৈরি উপকরণ অধপতন ডেকে আনে शैतान तैयी करा पद्धति दिए दखल हो जाखंड मुक्त सम्भव ना शैतान तैरिवस्था मुक्तर उपाय बर अधोपतने कारण आपनी कार विजय आशा कर विजय आशा करजय क्या देवे हमें बोलना प्रत्येक व्यक्त क्षेत्र एम घटे प्रत्येके गुना करें बर ए चाहिए बसिभाग मानुष एम नय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 আমি আবারও বলতে চাই যে যদিও সবাই এটা করে না কিন্তু এটাই হলো ব্যাপকভাবে প্রচলিত রীতি আর এই গুনার কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে আমি বারবার বলছি এবং বলবো সবাই এমন করছে তা না বরং আমরা আরও বেশি বলবো যে হয়তো অধিকাংশই এমন করছে না কিন্তু আজ এসব গুণা সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে ক্রমাগত বেড়ে চলছে বেড়ে যাচ্ছে ওহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাই রাজিউল্লাহ তাল আনহুর অধীনে পঞ্চাশ জন সেনা ছিলেন ওয়াল্লাহি রাসুল উল্লাহ সাল্লাহ আলি আদেশ অমান্য করা তাদের কারো নিয়ত বা উদ্দেশ্য ছিল না বরং তারা ছিলেন এমন ব্যক্তি যারা রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন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 আবদুল্লাহ ইবনে জুবাই রাজিউল্লাহ তালা আনহু বাকিদের বলেন আমি পাহাড় থেকে নামব না কারণ রাসুল উহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো অবস্থাতেই এই স্থান ত্যাগ না করতে তাই আমি এখান থেকে সরবো না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 ইমরান ইবনে হুসাইন রাজু তহু থেকে বর্ণিত রসুল্লাহ একটি সই হাজি উল্লেখ আছে রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন এই উম্মার মাঝে মাস্ক ঘটবে এটি কোন সময় ঘটবে তার আগে আসুন জেনে নেই মাস্ক বলতে কি বোঝানো হয় মাস্ক কি আলমান্না বলেন তাহা মিনসাইন ই হলো মানুষকে অন্য কিছুতে রূপান্তর করে দেয়া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 কাইনাত এবং মা অর্থ কি হল বিনোদন দানকারী সঙ্গীত শিল্পী যারা হারামের দিকে অনুপ্রাণিত করে আর মা আজিফ হল শৈতানের বাদ্যযন্ত্র আবু আমির বা আবু মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে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 আবার খেয়াল করুন কিছু মুসলিম বানর সু করে পরিণত হবে কেননা তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে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 কতককে বানর ও শুকরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা তাগুদের আরাধনা করে তারাই মর্যাদার দিক থেকে নিকৃষ্টতর এবং সত্য পথ থেকেও অনেক দূরে এই আয়াতটি মুসলিম সম্পর্কে বলা হয়নি আজ যারা আমাদের শত্রু তাদের সম্পর্কে বলা হয়েছে প্রথম দুটো হাদিসে এই উম্মাস সম্পর্কে আর এই আয়াতে আমাদের শত্রুদের সম্পর্কে বলা হয়েছে সুতরাং দুই দিকের লোকদেরকেই শুকর ও বানরে রূপান্তরিত করে দেওয়া হবে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 কখনো দাওয়ার অজুহাতে আপনি এসবে সামিল হবেন না একই বিষয়ে খাটে সেইসব সব বেলায় যারা সঠিক হিজাব করছে না কিন্তু ইউনিভার্সিটিতে টেবিলে সবার সামনে বসে ইসলামের লিফলেট বিলি করে আপনি যদি তাদের কাছে জানতে চান তারা কি করছে তারা আপনাকে বলবে দাওয়াত দিচ্ছে এভাবে দাওয়াত দিচ্ছে এটা তো দাওয়ার সঠিক পন্থা না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 وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستخزح بها فلا تقعدوا معهم حتى يقود في حديث غيظ انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا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 বারকুমসিম আসসালাম এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডব্লিউ ডট